মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে নেটওয়ার্ক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 রাহিমদুল্লাহি রবিহি ওসহাবিহি আজমাইন আিত দর্শক মন্ডলী গুনার বিষয়ে আলোচনা ইতিপূর্বেও করে এসেছি তো এ বিষয়ে আজকের আলোচনা যেটা বিষয় হবে সেটা হলেই যে গুনাহ এবং পাপের ক্ষতিসমূহ পাপ যখন হয়ে যায় এর কিছু ক্ষতি হয় দুনিয়ায় আর কিছু ক্ষতি হয় আখেরাতে তো এই ক্ষতিগুলি জানার পরেই গোনাহা থেকে মুক্ত হওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে বৃদ্ধি হবে গুনাহ এবং পাপের প্রথম যেটা ক্ষতির বিষয় সেটা হলেই এ বিষয়ে আবু হুর রাজিয়া আল্লাহ তিনি বলেন নবী মোহাম্মদুর রসুল্লসালাম বলেছেন মমিন যখন কোনো গুনা করে যখনই কোনো গুনাহ করে তো এই গুনার নকতা এবং এর একটা ফোটা তার অন্তরে করে যায় ফদা ইস্তাকফারা সুকিলা তাহু আল্লাহ নবী সালাম বলেছেন যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে সে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে ইস্তেকফার করে ক্ষমা চায় শুকিলা কালবহু ওই ব্যক্তির সেই অন্তরের কালো দাগটি ঘুষিয়ে ঘুষিয়ে সেটাকে তুলে ফেলে দেওয়া হয় এবং অন্তরটাকে পরিষ্কার করে ফেলে দেওয়া হয় তো আল্লাহ নবী সালাম বলেছেন যে একটি গুণা করার কারণে অন্তরে একটি কালো দাগ পরে এরপরে যদি সে তৌবা না করে আল্লাহর কাছে ক্ষমা না চায় দ্বিতীয়বার আবার যখন গুণা করে तक से कलो आगे दागर उपरेक्टा नतून कलो दाग तर पड़े जाए तो हमें आज के कि दाग पड़ल कल के कि दाग पड़ल एम भाव दागर पर दाग पड़ते पड़ते आल्ला बल राना आला कुलुविहीम मा कान से बन तर अंतरता एम भाव कलो हो जाए मयला जुक्त हो जाए जंग धरे जाए राना आला कुलुविहीम मा कान से बन সে গুণা করার পরে আল্লাহর কাছে তোবা না করে এস্তেফা না করার কারণে দাগ পরতে পড়তে অন্তরটা কালো হয়ে যায় আর যখন অন্তর বেশি কালো হয়ে যায় তখন সে অন্তরটা বন্ধ হয়ে যায় সেই অন্তর ভালো আর মন্দ এটা যাচাই করার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলে দেয় সে সত্য মিথ্যা ভালো মন্দ সে আর যাচাই করতে পারে না তাহলে গুনার কারণে সবচেয়ে বড় যেটা ক্ষতি সেটা হলে অন্তর কালো হয়ে যায় দ্বিতীয় নম্বর যেটা ক্ষতি সেটা হলে হেরমানুর গুনার কারণে আল্লাহ পাক রিজিক কে মানুষের কুমিয়ে দেই। আল্লাহ যদি এই গ্রামবাসী এরা যদি ইমান নিয়ে আসে এবং আল্লাহর তাক অবলম্বন করে আল্লাহর ভয় অবলম্বন করে আল্লাহর বিধানকে যদি মেনে চলে তাহনা আলাই তাহলে আমি রবুল আলমিন তার উপর আসমান থেকে আমি বরকত নাজেল করব আসমান থেকে তার উপর বরকত বর্ষণ করবো তাহলে ইমানের মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেন নেক আমলের কারণে আল্লাপাক দুনিয়ায় বরকত দান করেন এবং তাকোয়া এবং পরহেজগারির কারণে আল্লাহ পাক বরকত দান করেন তো এটা ছাড়া যদি আমরা গুনা করি গুনার কারণে আল্লাপাক আমাদের বরকতকে কুমিয়ে দেয় এ বিষয়ে একটি হাদিস আব্বাস রাজি আল্লাহ হত তিনি বলেন আল্লা নাম বলে ব্যক্তি যদি তার চেহারায় আল্লাহ পাক নূর দিয়ে দেন তার চেহারাকে করেন এবং তার চেহারা আল্লাপাক সুন্দর বানিয়ে দেন এরপরে বলছেন আল্লাহ পাক যাকে যে বিষয়ে তাকদির লিখে রেখেছেন সেই তাকদিরটা আল্লাহ পাক পরিবর্তন করেন না তবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই তাকদিরটাকে পরিবর্তন করে দেন এরপরে যে অংশটুকু আছে সেটা হলেই ইন্নার রাজুল ইউসি বুহু মানুষ যখন কোন গুণা করে সেই গুনার কারণে আল্লা পাক্তা রিজিককে কমিয়ে দেয় ওলামায়করাম হাদিসটাকে হাসান পর্যায়েও বলেছেন অনেকে এটাকে জয়ীফও বলেছেন তো আমরা এতটুকু নিতে পারি সেটা হলেই যে আসলেই বরকত এবং রাহমত যদি আল্লাহর পক্ষ থেকে না আসে তাহলে ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো ভালো কিছু আশা করা যায় না তো আল্লাহ পাক যে বলেছেন রিজিক তখন দেবেন আল্লাহ পাক আমার জীবনটাকে সুন্দর করে দিবেন তখন যখন নাকি আল্লাহ তাকে অবলম্বন করো পাকের গুনার মাধ্যমে আল্লাহ পাক বরকতটাকে টেনে নেন বরকত নাজেল করেন না আল্লাহ পাক রিজিক নাজেল করেন না তৃতীয় নম্বর যেটা ক্ষতি মানুষ যখন গুনা করে গুনার কারণে তার অন্তরটা শক্ত হয়ে যায় আর যখন অন্তর শক্ত হয়ে যায় তখন সেই শক্ত অন্তর সেই পাথর অন্তর তার ভিতরে আল্লাহ কোনো বাণী কোনো আসার করে না কোনো পরিবর্তন করে না এবং শরীয় হয় না এ বিষয়ে আল্লাহ পাক সুরে বাকারায় বলেছেন কিছু পাথর এমন আছে যে পাথর ফেটে সেখান থেকে পানি বের হয় কিন্তু পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কেঁপে যায় আল্লাহর ভয়ে কান্দে কিন্তু মানুষের অন্তর যদি কালো হয়ে যায় তাহলে কালো অন্তর থেকে কখনোই তার চোখের দু ফোটা পানিও বের হয় না এবং তার সামনে যতই কোরআনের আয়াত পরা যাক তার সামনে শরীয়তের বাণী তাকে শুনানো যাক যে অন্তরটা শক্ত হয়ে যায় সেই অন্তর আর ভালো জিনিসটাকে সে গ্রহণ করে না এই তিনটি ক্ষতি যে ক্ষতিগুলি অত্যন্ত ক্ষতি গুনার কারণে পাক এই দুনিয়া আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন চতুর্থ নাম্বার ক্ষতি নিসিয়ানুল এলিম মানুষ যখন গুনা করে গুণা করার কারণে আল্লাহ পাক তার এলিমটাকে কমিয়ে দেয় আল্লাহরুল উনি বলেছেন তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো আল্লাহর ভয় করো ইউরোল আল্লাহ গুনাহ করার কারণে আল্লাহ পাক সেই এলিমটাকে আল্লাহ পাক ভুলিয়ে দেন যে জন্য ইমাম শাহি রাহিমা উনি বলছেন ইমাম মকিয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি যা মুখস্থ করি সেটা ভুলে যাই তখন তিনি বলেছিলেন যে তুমি গুণা ত্যাগ করো গুণা পরিত্যাগ করো কারণ এলিম এটা হলো আল্লাহর পক্ষতে একটি নূর আর এই নূর আল্লাহ পাক কোন গুণাগার বান্দাকে দেন না কোনো পাপি বান্দাকে দেন না তাহলে গুনার কারণে আল্লাহ পাক এলিম ভুলিয়ে দেন এটাও একটা দুনিয়ায় তার শাস্তি গুণা করার কারণে পঞ্চম নম্বর যেটা খুঁজে সেটা হলে এই আল বুগ ফি কলুবিল খালক মানুষ যখন গুনা করে গুণা করার কারণে মানুষের কাছে মানুষ জনপ্রিয়তা হেরে ফেলে এ বিষয়ে আল্লাহ নবী সালাম একটি বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন উনি বলেছেন আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন উনি জিব্রাহল আলাইসালামকে ডেকে উনি বলে দেন হে জিব্রাহিল ওহেব্বু ফুলান আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তো আল্লাহর যে ভয় করবে আল্লাহর দিনের পথে যে চলবে আল্লাহ পাক তাকে খুশি হয়ে তার উপর রাজি হয়ে তার সেই খুশিটা তিনি জিব্রাইলকে বলিয়ে দেন যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলসালাম উনি আবার আসমানের সকল ফেরেস্তাদেরকে উনি নির্দেশ দেন যে হে ফেরেস্তাগুন আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো ঠিক এরই উল্টো সেটা কেমন যে আল্লাহ পাক যে ব্যক্তির উপর নারাজ হন অসন্তুষ্ট হন আল্লাহ পাক এলান করে দেন যে আমি অমুক ব্যক্তির উপর অসন্তুষ্ট আমি তার উপর নারাজ তোমরাও নারাজ হও সেই এলানটা জিব্রাইল শোনেন সেও নারাজ হয়ে যান এরপর এরপর দুনিয়ার সকল মানুষ আল্লাহ পাকা সৃষ্টি করে দেন পঞ্চম নাম্বার যেটা গুণা সেটা হলে জাওয়াল নাম আল্লাহ পাক গুনার কারণে তার নিয়ামতটা কেড়ে নেন আল্লাহ রাবুল বলেছেন তোমাদের কখনো মুসিবত আসে কখনো ঝড় আসে কখনো তুফান আসে আর কখনো জানের নোকসান আসে এই সব কিছু এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আজাব এবং আল্লাহ তারা তিনি বলেছেন যে দুনিয়ায় যে মানুষকে ফাসাদ এবং কষ্টের জীবন যখন সে অবলম্বন করে এর কারণ বলেছেন বিমা কাসাবাত আইদিনাস মানুষ তার নিজের হাতের কামাই মানুষ নিজেই সে ভুল পথ অবলম্বন করেছে যার কারণে আল্লাপাক দুনিয়া থেকে তার ন্যামতটাকে উঠিয়ে নেয় আল্লাপাক নামত তার থেকে ছিনিয়ে নেয় এরপরে সর্বশেষ যেটা বিষয় সেটা হলে গুনার কারণে পাক আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেয় অমান আর ফা দিক্রি হু মাই শতকা যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাপাক দুনিয়ায় তার রিজিককে সংকীর্ণ করে দিবে তার জীবনটাকে সংকীর্ণ করে দিবে তে এতগুলি গুনার ক্ষতি সেটা কাবিরা হোক বা সগিরা হোক আমাদের বহন করতে হয় গুনার কারণে তো ক্ষতি জানার পর আমি আশা রাখবো আমাদের প্রত্যেকের অন্তরে এই ক্ষতি সম্পর্কে ভয় জাগ্রত হবে এবং সেই গুণা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এই মুহুর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন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 जहां नाम बेचे थको तुम्हें एक बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस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 তাহলে দেখুন ইসলামী সেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন জীবনের সঠিক উদ্দেশ্য আলহামদুলিল্লাহ বিরতির পর বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বলেছিলাম যে গুণা যখন মানুষ করে তার কিছু ক্ষতি হয়ে যায় দুনিয়া এবং আখের আতে তো দুনিয়ার অনেকগুলি ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারলাম যে গুনার কারণে কতগুলি ক্ষতি আমাদের দুনিয়ায় হয়ে যায় সত্যিকার অর্থে মানুষ দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চায় কিন্তু এই শান্তি আসবে আল্লাহ পাকের বিধান মানার মাধ্যমে আল্লাপাকের বিধানকে ওভারটেক করার মাধ্যমে নয় এবং নাফরমানি করার মাধ্যমে নয় আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন আমাদের জন্য যে রেখা দিয়েছেন যে এটা হালাল এটা হারাম এটা যায়স এটা না এটা করা যাবে এটা করা যাবে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে এবং তার সীমাকে যদি কি অভারটেক করে সীমা লঙ্ঘন করে তাহলে বলেছেন ওই ব্যক্তির ঠিকানা হবে জাহার্নাম আর জাহার্নাম অত্যন্ত ভয়ানক জায়গা অত্যন্ত কঠিন জায়গা যার জন্য আমাদের সকলকে সকল ধরনের গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী এখন যে বিষয় আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবে সেটা হলেই যে এই গুণা থেকে মুক্তি হওয়ার উপায় কি তো আপনাদেরকে বলেছি আমরা যত গুণা করি দু রকম গুণা হয়ে থাকে কবিরা এবং সহিরা কবিরা গুণা যদি হয়ে যায় তাহলে সেই কবিরা গুণা অটোমেটিকলি সেটা মাপ হয় না বরং তার জন্য সবচেয়ে বড় হাতিয়া সেটা হলোই তৌবা করতে হবে তৌবা ছাড়া কোনো উপায় নেই আল্লাহ নবীলাম বলেছেন যেমন ইসলাম গ্রহণ করার পূর্বে যদি মানুষ শত অন্যায় করে এবং শেষ অন্যায়ের পরে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম ও ইয়াহিমু মা কানা কবল ইসলাম গ্রহণ করার কারণে পূর্বের সকল গুণা আল্লাপাক মাফ করে দেন ঠিক তেমনই আর তৌবা তু তাহাদিমা কানা কবল তৌবা যখন মানুষ করে খালে স্নিহে যখন তৌবা করে তো তৌবার মাধ্যমে পাক পূর্বের সকল গুণাকে মাফ করে দেন তাই হে মুসলিম ভাই আসুন যতগুলি কাবিরা গুনা আছে সেই গুণাগুলি আমি আমার অন্তরে স্মরণ করি আমি মনে করি আমার জীবনে কোন কোন গুণা কাবিরা সেটা আমরা জানলাম আজকে সঙ্গা থেকে সেই গুণাগুলি আমরা নিজে নিজে অন্তরে স্মরণ করব এবং সেগুলিকে আল্লাহকে বলবো আল্লাহ আমি এই অন্যায় করেছি আমি জানি নাই আমি বুঝি নাই আল্লাহর কাছে তোবা করবো তোবার জন্য তিনটি শর্ত যে গুণা সম্পর্কে আমি তোবা করব এই গুণাহ যদি সম্পর্ক আল্লাহর সাথে থাকে অর্থাৎ যে কাবিরা গুণা করেছি এই কাবিরা গুনার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হলেই যে কাজটা কাবিরা গুণে বলে মনে করছি সেটা আমাকে প্রথমে কাবিরা গুনা বলে মানতে হবে এবং সেটা গুনা বলে লজ্জিত হতে হবে এবং মনে করতে হবে আয়াল্লা আমি যে কাজটা করেছি এটা অন্যায় করেছি এবং দ্বিতীয়বার সেই অন্যায়টা না করার জন্য দিলে মনে প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে যে আয়াল্লাহ আমি অন্যায় করেছি এটা আর দ্বিতীয়বার কোনো দিন আমি এটা করবো না এবং আল্লাহর কাছ থেকে কেদে কেদে দোয়া করতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমাটা যখন কোন মানুষ কোন গুণা করে দেয় এই গুনা করার পরে যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে যদি সেটাকে পিছিয়ে না দেয় করে তাড়াতাড়ি যদি গুনা করার পর আল্লাহকে যদি বলে আমি গুনা করেছি আমি অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে আল্লাহ অবশ্যই ওই ব্যক্তির তোবা আল্লাহ গ্রহণ করেন না আল্লাহনুফার যখন সে মৃত্যু সজ্জায় অবস্থায় যখন সে বিশ্বাস করে নেয় যে এখন তোমার কাছে মৃত্যু চলে আসছে তখন সেই মুহূর্তে যদি বলে আমি তোবা করছি আল্লাহ করে দাও আল্লাহবা কবল হবে না যখন তখন সে বলছিল আমান তুমি রব্যে হারুন মুসা আরে মুসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাহ বলছেন আল আন এখন এই মুহূর্তে মৃত্যুর সময় না ততক্ষণ বলতো তৌবার দুয়ার খোলা তৌ বা দরওয়া খোলা হাত্তাগির মৃত্যুর বেদনা যতক্ষণ পর্যন্ত শুরু না হবে মৃত্যুর গড়গড়াহাট যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠে না আসবে তার পূর্বে পর্যন্ত আল্লাহ বা কবুল করবে তো আমাদের কারো জানা নাই যে আমাদের নিকটে মৃত্যু কখন আসবে ইদা যা হুম লাইন শাহ মৃত্যুর সময় যখন আসবে তো একটু সেই সময় থেকে পিছিয়ে দেওয়া হবে না মৃত্যুকে তাহলে মৃত্যু কখন আমার কাছে আসবে সেটা যখন আমার জানা নাই তাহলে সেই মৃত্যুর আগে মুহুর্তেই আমাকে আল্লাহর কাছে সর্বদাই তো করতে হবে এস্তেকফার করতে হবে আল্লাহ রু ইসলাম বলেছেন যে আমি একদিনে সত্তর বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই যদিও আল্লাহ পাক ওনাকে বলেছেন ফর লাহু মা তাকদাম জাম্বিহি আল্লাহ তালা ওনার আগের এবং পিছনের সকল গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন তারপরেও উনি এত বেশি আল্লাহ কাছে তোমরা আল্লাহ কাছে তো বা করো আল্লাহর কাছে ফিরে যাও তো নাসুহা। তো বা করো অন্তর থেকে তোবা করো খালেস্তবা যদি তুমি করো তাহলে আল্লাহ কি প্রতিদান দেবেন আসা সেই গুণার পরিমাণ যতই কিছু হোক না কেন আর একটি হাদিস নবী মুদুর রসুল্লাহ বলেছেন আদম শুনতানি যখনই তুমি আমাকে ডেকেছ যখনই তুমি আমাকে ডাকবে আমার কাছে গুনা ক্ষমা চাইবে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো নাই আল্লাহর সাথে কাউকে শরিক না করে তুমি যতই বেশি গুনা নিয়ে আমার কাছে আসোনা কেন আতাই তুকা বেকার আমি তোমার কাছে এই জমিন ভরে ক্ষমা নিয়ে যাব। তাহলে অন্যায় হতে পারে কিন্তু কোনো সময় গুনা করার পরে যদি সে যদি করে ইসতেক ফার করে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তালা বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি তোমাকে মাফ করে দেব তো কাবিরা গুনা যেটা আছে এই কাবিরা গুনা হয়ে যাওয়ার পরে এমনই আল্লাহ ক্ষমা করবেন না বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সেই ক্ষমা চাওয়ার জন্য বলেছি যে সেই কাজটাকে অন্যায় বলে মানতে হবে এবং সেই কাজটাকে দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি এই গুনার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে থাকে আর যদি যে গুনা থেকে আমি তবা করছি এই গুনার সম্পর্ক যদি কোনো বান্দার সাথে হয় তাহলে এই তিনটা শর্তের সাথে চতুর্থ নাম্বার শর্ত সেটা হলেই যে ওই বান্দাকে যে আমাকে বলতে হবে হে ভাই আমি তোমার উপর এই জলুমটা করেছি আমি তোমার এই টাকাটা আত্মসাত করেছি তো তাকে সেই টাকাটা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইলে আল্লাপাক ক্ষমা করে দেবেন কারণ এটা হলো হকুকুল এবাদ এটা বান্দার হক বিদায় বান্দার হক যে গুণা সেই গুণাকে আল্লাপ ক্ষমা করবেন না যত যতক্ষণ বান্দা সে নিজে ক্ষমা না করে দেয় তো বান্দার সাথে যে গুণা করে সে আর্থিক আর্থিকভাবেও হতে পারে যদি এমনটা হয় যে তার থেকে কোনো জিনিস সে নিয়েছে টাকা পয়সা নিয়েছে জমিন আত্মসাত করেছে তাহলে তার কাছ থেকে হয় ক্ষমা চাইতে হবে এবং তাকে ওই জিনিসটা ফেরত দিতে হবে কেউ যদি কারো জিবত করে তাহলে তাকে বলতে হবে ভাই আমি তোমার গিবত করেছি আমি তোমার পিছনে তোমার দোষ বয়না করেছি অন্যায় করেছি তুমি মাফ করে দাও সে যদি মাফ করে তাহলে আল্লাহ তালা মাফ করবেন এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাপাক বলেছেন আসরাফু আলা আশরাফু আল্লাহিম আল্লাহ তকনা আল্লা দিন আলা আল্লাম যারা নিজে নবসের উপর জুলুম করেছ অন্যায়ক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ নবী সাস যখন তিনি মখলুক সৃষ্টি করেছেন তখন উনি একটি লেখা লিখেছেন যে লেখাটি ওনার কাছে আরসের উপর আছে যে লেখাটি হলো এই যখন দীর্ঘক্ষণ খুঁজে ওই বাচ্চাটাকে যখন পেয়েছে তখন তাকে গলায় জড়িয়ে নিয়েছে নেওয়ার পরে আল্লাহ নবী সালাম এই দৃশ্য দেখে সাহবা ইকরামদেরকে বলেছেন হে আমার সাহাবি শুনে রাখো এই যে মা তার হারিয়ে দেওয়ার সন্তানকে সে কোলে সে তার সন্তানকে আগুনে ফেলে দিবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে হে দুনিয়া মানুষ শুনে রাখো ইন্নআল্লাহি আল্লাহর জন্য মেয়াত রহমা আল্লাহর কাছে একশোটি রহমত আছে সেখান থেকে একটি রহমত আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ওই একটি রহমতের কারণে মা সন্তানকে ভালোবাসে সন্তান মা কে ভালোবাসে এবং দুনিয়ার মধ্যে যে যত ভালোবাসা আছে সবগুলি ওই একটি ভালোবাসার অংশ আর আল্লাহ তালা তার কাছে নিরানব্বইটি ভালোবাসা কেয়ামত দিবসের জন্য আল্লাহ পাকে রেখে দিয়েছেন তো আল্লাহ নবী সালাম বলেছেন তোমরা কি মনে করতে পারো যে ওই একটি রহমতের অংশ হিসেবে আজকে মা তার সন্তানকে আগুনে ফেলে দিতে রাজি নয় তাহলে কেয়ামতের দিন যার কাছে নিরানব্বইটি রহমত আছে আল্লা নবী ইসলাম বলেছেন প্রত্যেক রাত্রেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর উনি প্রত্যেককে আওয়াজ দিয়ে বলেন যে হে দুনিয়ার মানুষ হাল মিন মোস্তাক আছে কেউ ক্ষমা চাহালা যে আমার থেকে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ তাহলে আমাদেরকে ডেকে ডেকে তৌবা করতে বলেন ডেকে ডেকে ক্ষমা চাইতে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন তো আজকের আলোচনা যেটা বুঝলাম সেটা হলেই যতগুলি কাবিরা গুনা আছে এই কাবিরা গুনা এমনি কোনো এবাজতের মাধ্যমে সেটা মাফ হয় না বরং এই কাবিরা গুনা থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে ক্ষমা একবার নয় একবার ক্ষমা চাইলাম এরপরে মনে করলাম জানিনা আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিনা হা একবার আল্লাহবা করতে হবে করতে হবে যেন আল্লাহ পাক আমাকে গুণা থেকে মুক্ত করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে তোবা করার তৌফিক দান করেন তো ভাই এই কাবিরা গুনা থেকে প্রথমত বাঁচার চেষ্টা করতে হবে আর কাবিরা গুনা যদি আমাদের কারত থেকে যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে তৌবা করার মাধ্যমে আমি নিজেকে পবিত্র করতে পারব এবং আল্লাহর রহমত আমি পেতে পারব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সকল গুণা থেকে তৌবা করার তৌফিক দান করেন এর পরবর্তী আলোচনা আপনাদের সামনে আসবে যে যেগুলি সহিরা গুণা আছে এগুলি গুণা কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ورحمة الله وبركاته জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে